আবু হাজিম রহমতুল্লাহী হতে বর্ণিত তিনি বলেন এক লোক সাহল ইবনু সাহাদ রাজি আলাহ তু আল্লাহ্ন এর নিকট হাজির হয়ে বললেন মদিনার ওমুক আমির মিম্বরের নিকট বসে আলী রাজি আল্লাহ তু সম্পর্কে অপ্রিয় কথা বলছে তিনি বললেন সে কি বলছে সে বলল সে তাকে আবুতুরাব রাজি আল্লাহ তু বলে উল্লেখ করছে সাহল রাজি আল্লাহ তু হেসে দিলেন এবং বললেন আল্লাহর কসম তার এ নাম নাবী সাল্লাহ সাল্লামী রেখেছিলেন এ নাম অপেক্ষা তার নিকট বেশি প্রিয় আর কোনো নাম ছিল না আমি ঘটনাটি জানার জন্য সাহল রাজিয়ত আল্লাহ এর নিকট ইচ্ছে প্রকাশ করলাম এবং তাকে বললাম হে আবু আব্বাস এটি কিভাবে হয়েছিল তিনি বললেন আলী রাজিয়াল তাল্লাহ্ন ফাতিমা রাজি আল্লাহ তালাহ্না এর নিকট গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে মসজিদে শুয়ে রইলেন নাবি সাল্লাহ আলি সাল্লাম এসে জিজ্ঞেস করলেন তোমার চাচা তো ভাই কোথায় তিনি বললেন মসজিদে রাসুল সাল্লাহ আলহিস্লাম তার খোঁজে বেরিয়ে পড়লেন পরে তিনি তাকে এমন অবস্থায় পেলেন যে তার চাদর পিঠ হতে সরে গিয়েছে तर पीठे धूलबाली लेगे गे रसुल्लम तर पीठ होते धूलबाली झाड़ते झाड़ते उठे बस हे आबुतराब कथाटीबार बोले